রহমান রহীম আল্লাহ নামে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 Quan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 तुम्हें तुम्हार हाथ लाठी निक्षेप कर अतपर से जो देख लमी जीवित सपर मत छुटाछूत दौड़ते दिखे तकालीम हे मूसा भय पे सामने नबी रसुलिन्न कथा क्यू से अन्या बदले पुनर नेक आमल তাহলে সে যেন জেনে রাখে আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু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 وَأَرِيتَ سُلَيْمَانَ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 مَادًا فِي <تصفيق> أُنْجُمٍ أَنْ أَسْأَلَ مِمَّ كَسَارُ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 টু <laughs> ক্য পোঁচাখুঁজির পর বেশিক্ষণ সময় অতিবাহিত হয়নি সেই পাখিটি ছুটে এসে বলল হে বাদশা আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হওনি আমি তোমার কাছে সাবা জাতের একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি আমার অনুপস্থিতির এ হচ্ছে কারণ আমি সেখানে এক রমণীকে দেখেছি তাদের ওপর সে রাজত্ব করছে দেখে মনে হল তাকে দুনিয়ার সব কয়টি জিনিসই বুঝিয়ে দেওয়া হয়েছে তদুপরি তার কাছে আছে বিরাট এক সিংহাসন আমি তাকে এবং তার জাতিকে দেখলাম তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে সূর্যকে সেদা করছে মূলত শয়তান তাদের এসব পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য শুভন করে রেখেছে এবং সে তাদের সৎ পথ থেকেও নিবৃত্ত করেছে ফলে ওরা হেদায়ত লাভ করতে পারছে না শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহ আল্লাহতালাকে সাজা করতে না পারে যিনি আসমান সমূহ ও জমিনের উদ্ভিদ সহ সব গোপন জিনিস বের করে আনেন তিনি জানেন যা কিছু প্রকাশ করো এই আয়াতটি যিনি তেলাবত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি শ্রেষ্ঠ আদায় করতে হবে এটা ওয়াজে منظر أصدقت أن كنت من الكاذبين اذهب بكتابي هذا अर्पण कर सर थे अतपर तुम्हें देखो तर أَنَّا <تصفيق> تَعْفِرْ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 আমি তো কোনো ব্যাপারেই চূড়ান্ত কোনো আদেশ দিই না যতক্ষণ না তোমরা সেই সিদ্ধান্তের পক্ষে সাক্ষ্য প্রদান না করো ঠিক আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা কিন্তু তার পরেও সোলাইমনের সাথে বিদ্রোহে ঝুকি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তো তোমারই হাতে অত চিন্তা করে দেখো এ পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে সে রানী বলল রাজা বাচ্চারা যখন কোনো জনপদে বিজয়ের বেশে প্রবেশ করে তখন তার তচ নচ করে দেয় সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে আর তোমরা দেখবে এরাও ঠিক তাই করবে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 Si <laughs> সে দূত হাত নিয়ে যখন সুলাইমানের কাছে এল তখন সে বলল তোমরা কি এ ধনসম্পদ পাঠিয়ে তা দিয়ে আমাকে সাহায্য করতে চাও অথচ আল্লাহ তারা যা কিছু আমাকে দিয়েছেন তা তিনি তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্ট তোমরা তোমাদের এ নিয়ে এতই উৎফুল্লবোধ করছ তোমরা বরং এগুলো নিয়ে তাদের কাছেই ফিরে যাও যারা তোমাদের পাঠিয়েছে এবং গিয়ে তাদের বলো আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব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 আমরা দেখি সে সত্যি তার টের পায় কিনা না সেও তাদের দলে সামিল হয়ে যায় যারা পথের দিশা পায় না অতঃর যখন সে রানিয়েল তখন তাকে জিজ্ঞেস করা হলো। তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল সে বলল হ্যাঁ মনে হয় এ ধরনেরই ছিল আসলে এ ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা সেমর্মে আত্মসমর্পণ করেছি তাকে যে জিনিসটি ইমান আনতে এ যাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যের গোলাপি করা তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রাসাদে প্রবেশ কর সে যখন প্রাসাদের আয়নাসম বারান্দা দেখল তখন তার মনে হল এ যেন স্বচ্ছ জলাশয় এবং এটা মনে করেই সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল তার আচরণ দেখে সে সোলাইমান বলল এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ সে মহিলা বলল হে আমার মালিক আমি এতদিন আমার নিজের উপর জুলুম করে এসেছি আজ আমি আনুগত্যের স্বীকৃতি দিয়ে সোলাইমানের সাথে আল্লাহ রব্বুল আলমিনের উপর في 6 ولقد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 دون أن شيءhikegi i وَإ na kon vi fu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 আমরা অবশ্যই সত্য কথা বলছি তারা যখন সালেকে মারার জন্য এই চক্রান্ত করছিল তখন আমিও তাকে রক্ষা করার জন্য কৌশল বের করলাম যা তারা বিন্দু মাত্র মাত্রি হে নবী আজ তুমি দেখো তাদের চক্রান্তের কি পরিণাম হয়েছে আমি তাদের এবং তাদের জাতির সবাইকে ধ্বংস করে দিয়েছি চেয়ে দেখো এ হচ্ছে তাদের ঘর বাড়ি তাদেরই জুলুমের কারণে তা জনশূন্য বিরান হয়ে পড়ে আছে অবশ্যই এই ঘটনার মাঝে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষার অনেক নিদর্শন রয়েছে যারা আল্লাহ তালার উপর ইবান এনেছে এবং আল্লাহ তালাকে ভয় করেছে আমি তাদের আমার আজাব থেকে মুক্তি দিয়েছি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 এ জাতির উপর পাঠানো হয়েছিল কতটা নিকৃষ্ট ছিল হেনাবি তুমি বল সমস্ত তারিফ একমাত্র আল্লাহতালার জন্যই নিবেদিত এবং যাবতীয় শান্তি তার সেসব নেক বান্দার জন্যে যাদের তিনি তার দিনের জন্য বাছাই করে নিয়েছেন আসলে কে শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহতালা না এরা তার সাথে যারা শরিক করে السماوات والأرض وأنزل لكم من السماوات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 mamız جان अ श्रेष्ठ जिन्हें सृष्टिकर बसबाश कर प्रवाहित करसख्य नदी नाल जमीन के सुदृढ़ करवाल स्थापन दुई सागर माजे मिस्टी और लोना पानी सीमारेखा सृष्टि आल्लाबुद आर तर अंश लोक ए सत्यटूकु जाने তিনিই শ্রেষ্ঠ যিনি কোন বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন যখন নিরুপায় হয়ে সে তাঁকেই ডাকতে থাকে তখন তার বিপদ আপদ তিনি দুর্ভূত করে দেন এবং তিনি তোমাদের এ জেমিনে তার প্রতিনিধি বানান এ সব কাজে আল্লাহ আল্লাহতালার সাথে আর কোন মাবুথ কি আছে আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো انلا uh -huh. তিনি শ্রেষ্ঠ যিনি তোমাদের জলের স্থলের গহীন অন্ধকারের পথ দেখান যিনি তার অনুগ্রহ সম বৃষ্টি বর্ষণের আগে তার সুসংবাদ বহন করার জন্য বাতাস প্রেরণ করেন সব কাজে আল্লাহর সাথে অন্য কোন মি আছে আল্লাহ আল্লাহতালা অনেক মহান ওরা যা কিছু তার সাথে শরিক করে তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে অথবা তিনি শ্রেষ্ঠ যিনি গোটা সৃষ্টিকে প্রথমবার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 Mm-hmm.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 আজাবের যে বিষয়টি তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ তার কিছু অংশ সম্ভবত তোমাদের পেছনে এসে আছে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 जर ब्यापारे अपर साथ मतभेद कर पक्ष हिदायत और रहमत हे नबी तुमिक निज प्रज्ञा अनुजाई एमाबेंक्रमशाली सर्वज्ञ अतएव हे नबी सर्वस्थाई तुम अल्लाह तलाार निर्भर कर निस्सन्देह तुम सुष्ट सत्यर ऊपर प्रतिष्ठित रही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 প্রতিশ্রুত সময় তাদের ওপর এসে পড়বে তখন আমি মাটির ভেতর থেকে তাদের জন্য এক অদ্ভুত জীব বের করে আনব যা অলৌকিকভাবে তাদের সাথে কথা বলবে কেননা মানুষরা আমার আয়াতসমূহে বিশ্বাস করত না সেদিনের কথা ভাব যেদিন আমি প্রতিটি উম্মত থেকে এক একটি দল এনে জড় করব যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে অতপর তাদের বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেয়া হবে এমনি করে ওরা যখন আল্লাহ আল্লাহতালার সামনে হাজির হবে তখন আল্লাহ তালা তাদের জিজ্ঞেস করবেন তোমরা কি আমার আয়াতসমূহকে শুধু এ কারণেই অস্বীকার করেছিলে যে তোমাদের সীমিত জ্ঞান দিয়ে তোমরা সে আয়াতের মর্ম পর্যন্ত পৌঁছতেও পারো তার সাথে তোমরা আর কি আচরণ করতে যেহেতু এরা দুনিয়ার জীবনে নানা ধরনের জুলুম করেছে তাই আজ এদের ওপর আজাবের প্রতিশ্রুতি পুরো হয়ে যাবে এরা আর কোন রকম উচ্চ বাচ্চাও করতে পারবে না ও <m> দেখেনি আমি রাতকে এজন্যই তৈরি করেছি যেন তারা তাতে বিশ্রাম করতে পারে অপরদিকে জীবিকার প্রয়োজনে দিনকে বানিয়েছি আলোক উজ্জ্বল অবশ্যই এর দিবা রাত্রির পার্থক্যের মাঝে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে যারা আল্লাহ তালার উপর ইমান আনে যেদিন শিঙায় ফু দেয়া হবে যারা আসমানসমূহে আছে এবং যারা জমিনে আছে তারা সবাই সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তবে তাদের কথা আলাদা যাদের আল্লাহতালা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 আমাকে এও হুকুম দেওয়া হয়েছে যেন আমি তাঁরই আদেশের সামনে আত্মসমর্পণ করি আমি যেন কোরআন তেলাবাত করি অতঃপর যে ব্যক্তি হেদায়তের পথ অনুসরণ করবে সে তো তা করবে তার নিজের মুক্তির জন্য আর যে ব্যক্তি এর পরেও গোমরাহ থেকে যাবে তাকে শুধু তুমি এটুকু বলো আমি তো কেবল তোমার জন্য জাহান নামের একজন সতর্ককারী মাত্র তুমি আরও বলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহতালার জন্যই অচিরেই